الحمد لله الحمد لله رب محمد وعلى الصالحين ولا توفلون والقومين ديارنا تستروا ونعوذ بالله من شرورياتنا واغفر لنا في اعمالنا من الذين ضاموا ظلمنا اللهم صل على ابي الهلال و لك الحمد الله الله وحده لا شريك له ولا نصر من سيدنا ومولانا محمد بن عبده ورسوله صلى الله وعلى آهدين وأصحابه وبارت وسلم عما بعد فأعوذ بالله من السيطان الوحيد بسم الله الرحمن الرحيم غير من المتصفين لفتال وعلى وَإِذَا يَجَالُوهُمْ أَوْ وَجَلُوهُمْ يُحْفِرُونَ وقال عبد الله عبد الله عبد الله شدة العذاب للمكثثين إلى الصلاة والذكاء والصيام দুর্গা বিগত পয়েন্টে মনে থেকে তিনটা আলাপত এরপরে मुनाफे राष्ट्र पार मुनाफिक आदमक निजी के मुक्त रखते मुक्त रखते नई खराब गुणगुल मान के प्रकृत मुनाफिक बनने थड़े मारा है जो को को भी शेष पर्तम्न बन करते समाज व्याख्या करती কথাটা আসছিল শুধু নিজেরটা বুঝে নেওয়ার জন্য তৎপর থাকতে পারবে না অন্যতাও বুঝাই আমি বলেছিলাম বর্তমান সবাই তখন নিজে বুঝায় নেওয়ার জন্য আন্দোলন করা দরকার কমিটি করা দরকার এসোসিয়েশন করা দরকার কিন্তু এটা আমি যে জন্য আন্দোলন আমি অন্যের হক উঠুন আমার আন্দেতো অনেকের হক আছে থেকে আনন্দ আল্লাহর হক আছে বোতলের হক আছে আছে দিদি বাচ্চার হক আছে ছাত্রীয় হাত হক আছে গরিব কিছুের হক আমি যাদের আন্দারে চাকরি করি তাদের হক আমি অন্যের হাত আদায় করতেছি কিনা এইটা সৃষ্টি করার জন্য কোন অ্যাসোসিয়েশন দেখ কোন নিজের হক তার হক আছে এটা করতে এই গরিব করার কোন সংস্থা দেখা যাবে এর উদাহরণে এরকম নারী নির্যাতনের অনেক খবর সমা হয়ে যেতে করছে ভালো কথা সমাজের সচেতন সরকার কিন্তু নির্যাতনের কোন খবর সামা হয়ে যাচ্ছে না সমাজে হাজারো স্বামী আছে যারা তার স্ত্রী পত্রিক মধ্যে ভাবতেছে না মার নির্যাতন ভয় তার হবে মানুষের সাথে হবে এই জন্য প্রকাশ করা না করার এই অংশ নয় যে তারা নির্ধারিত হয়েছিল হাজারো মহিলা স্বামীর করে হ্যাঁ স্বামীকে যাদের কাছে দিন ধর্মের কোন আইন নেই এনজিও তে যাচ্ছে ঠিকছে হ আদায় করাছি কেন কহিল সবাই উপর গুরুত্ব এখানে সেই অবস্থা সবাই হক করার জন্য ব্যক্ত আদায় করার জন্য কোন যাত্রা নেই অনুযায়ী আমানতের খেয়াল এই আমারতের খেয়াল বুঝেছি যে আমি এই একটাই নামের ভয়ানক মুসাফিফিন আছে সব আল্লাহ আয়াতে यस्तावपून अप्सको प्रवगाई जो ओनेट सेगे दपन तरह क्यों माल के मैं तो पुरा पूरी भुठे लाए जो जेर हाफ तपुरे उस्तुरे वाइना चालूहुम आउवादा लूहुम युक्सिरून आद ओनेट काथे दपन विप्सुरी को र তখন কম দেয় মানে কম দেয় এমন একটা সবচেয়ে প্রশ্ন এই যে নেওয়ার সময় মাল তুলে নেওয়ার সময় সম্ভাবনা করে নেয় একটু তার বিশ্বাস এইটুকু তোমার লাভ আনার সময় একটু বেশি আপনাকে দেওয়ার সময় একটু কম দিলাম আমার লাভ বিশ্বাস মধ্যে চলছে তাকে বরকত দিবেন তাহলে মুসলমান মুসলমান তো শিখতে হবে আল্লাহ আল্লাহে যাইতে হবে বা আল্লাহ আত্মায় সময় লাগাইতে হবে এইগুলো সে কোনো खानी और इसलाम इस्यदीर मध्य चीन मस्जिद बहर से बसते दुकान बसते इलाम से प्रतिक्रिया ইসলামের কোন খুয়া তার ব্যবস্থা বাণিজ্যে তার রাষ্ট্র চালনায় দেশ চালনায় কোনো কিছু সে ওই বিহুদের তো এই যে বলা হলো মুসাফিস মুসাপিনদের জন্য যাহার নামে ভয়াবহ আদালত হব ভয়াবহ সাবজি পাতটা পাওয়া গেল যে কংগ্রেস থেকে যখন আর যখন দেখে তো কম দেখা গেছে যে আল্লাহ তালা মোতা সুশীলের জন্য যাহান নামের আমাদের হুমকি দিলেন এটা শুধু ব্যাপার জানার সাথে ভাব এটা সকলের হকের ব্যাপার আল্লাহর হক আল্লাহ তো আমাদেরকে লালন পালন ঠিকই আমরা তার হক আদায় করতে পারে পাইলাম তো ধন্য আল্লাহর হক আদায় পায় আমাদেরকে করছে তারা তাদের স্বার্থ আমাদের জন্য सकले आदे, पर सम अनेक पावे बुरा অনেকগুলো ছেলে পেলে পিতা হয়ে গেছে আজ পর্যন্ত মহরটা দেয় দেয় অত আল্লাহ বিবাহকে হালাল করছে এই মহরটা পরিবর্তন এবং আমাদেরকে যে মহিলাদের সেটাও এই খরচের পরিবর্তা লোক হওয়া মো না সে আছে তোমার সরকারের যেহেতু তোমরা তোমাদের জন্য খরচ করে থাকো তাই তোমার দিকে দেওয়া হলটাই এইখানে দেখা যাচ্ছে আল্লাহ হাত আদায় করলাম না হাত প্রত্যেকটা কাজে বহান্নারা পুত্র সুযোগ এদেরকে ফলো করা যাবে আজকে আমাদের অধিকাংশ কাজে আপনার তাদেরকে ফলো করছেন আবার তাদের থেকেই রসলের হাত আদায় বাপমা দেখতে গেলে হক বড় গেলে দিদির তাদেরকে মুসলমান বানায় যাওয়া ওরাদের সহিত দিয়ে যাওয়া একজন টাটকা মুসলমান হিসেবে জেলি কমন করতে পারে আমরা এটা কি জানল আপনি রাখছেন তাকে পরীক্ষা করেছেন তারা রেখেছে কত লাভ হয়ে তার হয়েছে তার সাথে আপনার ছেলে আসছেন তাই ঘরে ঘরে খাইছে তার চে লাভ হয়নি আচ্ছা তেলার হয়ে আছে তা শুধু মনে করলেন একটা বলেনদেন হ্যাঁ বান্দার হাত এই লেনদেনের মধ্যে বান্ধার হাতের মধ্যে অনেক ব্যবসায়ী হয় সব কথা খেয়াল না করা হয় তো কয় আগে বলছি কোরআনের সব কিছু পক্ষ হচ্ছে সব করে থাকবে কোন অন্য হাতটা ঠিক মতো বোঝায় দিচ্ছে না টাকা তো ঠিকই নিলাম তোমাদের বলছিলাম সেই গত কোন জায়গায় যে আপনি একখানে চাকরি করেন আপনি সমাজে কম দিলেন মোটা নিলেন নির্দিষ্ট করা হলো মানুষের এই লোকটা নিজের হাত বুঝে নিল আর অন্যের হাত বুঝাই দিল আপনার এখনো করতে পাঠানো হয়েছে তার আপনার কাছে কালের জন্য লোকের আছে ঘন্টা কে ঘন্টা বসে রয়েছে আর আপনি বসেছেন জানিস আর ওইগুলো দুই ঘন্টা জায়গা না পায় এই এই যে কর্মপত্তা এবং কাজ করে কাজ করে নাই তারপনি আইসক্রিম খাইছে আর ভাবি মারতে গায় ভালো করে সে কয়েকটা কিভাবে পঁয়তিনে হালাল হবে দায়িত্ব পালন করে নেই হচ্ছে দায়িত্বশীলরা ঘন্টা ডিউটি দিচ্ছে আর সিষ্ট তাদের বন্ধু বান্ধব যারা কিন্তু দিতে পারেন এদেরকে সময় দিচ্ছে সময় দিচ্ছে পর ফাইল জমা এখন ভাইল খোঁজার দেবো তারা আবার আটকে এক ঘন্টা পড়ছে আর ভাইল খোঁজার জন্য এইভাবে মানুষকে দূর করা হচ্ছে এবং এখন দেখতে গেলে প্রত্যেকটা মত আমরা দাখিল হয়ে গেছি মধ্যে নষ্ট আর অন্য আমার নষ্ট তো অন্যের থেকে পয়সা নিদিকে লাভ করে কিন্তু এই পয়সায় অধিক তাকে শান্তি দিলে এই পয়সা আরো বহু বহি এই হারা পয়সা আর বহি পয়সা নিয়ে হয়ে পেলে গেলে একটা সমস্যা হলে লক্ষ্য হয়ে গেছে গেল নাম হয়ে আর নাম তো তিন হাজার টাকা দিয়ে বসে আগে আবার বস্তা বাড়িতে গেছে প্রত্যেকে হয়ে আছে প্রত্যেক আবার আড়াই ঘন্টা হয়ে আসতেছে সবাই জানেন সবাই মজুর সবাই সবাই লোকা পুজো নিজের কাছা আর দেওয়ার ফোন আনা হ্যাঁ আরো জোগাড়া খাইতে হবে জোগা খাইতে তারা বেশি আমার হক পড় এক জায়গায় আবার করছেন ঠিক আছে যদি তোমরা কিন্তু দেখার গরিবের হক এটা আদায় করছেন কেন দেখতে হবে দেখার পাইবে দিচ্ছেন না দিয়ে থাকেন আপনার জন্দিকে থাকতে আসবেন এ কত বললে হবে না আমার তো ঠিক কথা বলিস আপনি দেখা প্র আপনার দোকানে হয়ে যাচ্ছে না আপনি অফিসে বসে সঠিক ডিউটি নিচ্ছেন না বিভিন্ন জায়গায় আপনি হাত করতেছেন শান্তি পক্ষ থেকে আছে কাজ একটা জায়গায় একটা দিক থেকে দেখা আপনি ঠিক করতেছেন আর দশ জায়গায় যাওয়া গেল ব্যক্তি করতে প্রত্যেক হবে দশ জায়গায় রক্ত করা হলো হবে এই দ্বারা অবৈধভাবে মাল কামাই দিচ্ছে ডকল মাল বেছে দুই নম্বর মাল দিয়েছে প্রত্যেকটা অন্যায় অন্য তোমাদের উপর যে বিপদ আবার আসতেছে এটা তোমাদের কম্লা ফল আপের কামি কোরআনের আমার দোকানে রূপ হল এটা আমার কোনো ভোলার কারণে আমার মধ্যে কোনো ভুল করা আছে আমরা তাকে ইমাম মানি দুঃখ তাকে ইমাম মানি आजम अफगानिस्तान दुकानी बिक्री कर दाम कम होते बोल तुली बोले, ते ते ते दा दा तो बोले, बोले, बोले और तो लगातार दरकारा क्या चोक आ মাথায় ব্রেন আছে এ বেশি যে মালটা কি পানি এটা নিয়ে আপনার বেশি নিঃস্থান দেওয়ার দরকার আপনার নিষ্ঠান দেওয়ার দরকার এটা বলে আল্লাহ আপনার দোকানে খুব ফেসি এগিয়ে দেবেন দোকান পার হয়ে আপনার দোকানে আসল মাল যে দোকানে ক্ষততা আছে এখনো এখনো যারা করে তারা এই নেওয়া অবস্থায় ছিল হবে ভিড়ের মধ্যে আমরা খেয়াল করতে পারিনি ওরা প্রধানত সংঘাত ভিড় হয়েছে ভিড়ের মধ্যে বিক্রি হয়ে গেছে আমরা খেয়াল করতে এখন কি হবে বাজার মধ্যে কোন লোক কিনছে কে কিনছে দাম শুধু না কিনছে কে কিনতে ওই ব্যক্তির নামে ওই দিনের পুরা ইনকাম ওই মালের পুরা দাম খরচা করে দিল যাতে বাজারে এত বড় সব এখন দেখে তো তার হাত সে কোন আসত্তি করবে না এই জন্য যে কারণে লাল চলে না দেখা যায় না সে চলে যায় কোন নালে লালটা বেড়ে যাবে সাউথ রাশিয়া নিবে কেউ নিবে আজকালে অনেকে কষ্ট ছোট আমি তো ব্যবস্থা খুব ছাত্র ছাত্র এখানে আমার কোন দুই নম্বর দুই নম্বরের কোনো কারবারই নেই আসলে আমার দোকানে হলো যেন অনেকে তার জবাব যে আপনি এইখানে ঠিক করছেন ভুল আল্লাহ কোনো বলতে চাই বিপদটা আসতেছে কোনো ধর্ম কোনো পছন্দ হয়তো ঠিকই ধরে নিলাম আপনি সততার সাথে করেছেন কিন্তু আরামদায়ক হয়ে পড়ছেন আপনি না আল্লাহ হওয়ার করেন নাই দুপুর দুপত করেন নাই ওটা সাপ্তা নিকান করে দেন নাই ওটা আপনারা হজ খরচ হয়ে আসে দশ বছর আগে আপনি হজে দেখতেছেন তার আল্লাহ আল্লাহ হাব ওটা স্বাস্থ্য হইতে পারেন আপনি বাপ নাই ওটা স্বাস্থ্য হতে পারেন দোকানের নাই তার হাত আদায় নাই ওটা স্বাস্থ্য হইতে পারে আপনি ছেলেবেলেকে পাটকা মুসলমান বানান নাই তাদের হক কষ্ট করতেন ওটা এক কারণে আছে না বুঝলি আপনি খুব সঠিকভাবে করছেন দশ জায়গায় এই জন্য মনে করছিস তো এই আয়াস লোক আপে কম দেওয়া ব্যাপারে এই আয়াত দেখো জন্য কম দেওয়ালা নামানের ব্যাপারে হোক প্রত্যন্ত নামাজের দ্বারা হোক উন্নয়ন অন্য কোন ব্যাপারে দেখেন উনি ওনাকে রুপাশুরি করা সমস্ত সাহাবাই খেলার মধ্যে ভাই আব্বাস তুই সত্যি তো এক জায়গায় ঠিক করতো আর এক জায়গায় বোন করতো আছে দুনিয়াতে যত গোলা আছে প্রত্যেকটা গোলা কোনো না কোন কলম চালু করে এখন যে গোলাটা হচ্ছে ওই এর जो फ हत्या आजम आलोचन प्रसम खेले प्रसमिल हमसे पर्यटन जो फूल खुनित भोटा हम क्यों गुणारंश कबिले अमल नाम लेखा ले हो প্রত্যেকটা গুণাই যাবত যারা কম যারা ছিল তারা যত বর্তমানে এখন যত লোক দাদু পড়বে কবে যেতে পারে ওনার তো আর একটা সমকামিতা লু তাদের কম এটা শুরু করতে পারেন কখন গুণ আছে যেখানে অপরাধ হবে তারা তো গুণায় হবেই এটা বেনার থেকেও মারাত্মক বিরাট তার থেকে আরো বড় এই সার জেলারা এই গৌর সৃষ্টি করে এই জেনার থেকে মার জেলার থেকেও মারো জেনাকে বলা হয়েছে অবিবাহিত হইলে একশো টেস্ট মারক বিবাহিত হইলে পাথর তেলে শেষ করে দাও আর ওকে বলা হয়েছে কোনো ছাদের রাখো ছাদটা তারপর করে দেবে মানে রাখো অলটা তারপরে ফেল করে তারা মানে তো নাই তারা ওখানে কেছে আপনার আপনি তো নামাজ পড়েন ওই নামাজে কি আপনাকে না বলে তা আমরা আমাদের মালের মধ্যে যথেষ্ট ব্যবহার করতে পারবো না আমাদের মালের মধ্যে যা চাই করতে পারবো না কম বলেছে কম দিব ভেজাল দিতে পারে দিব এই যে আমরা করতেছি আর আপনি মানা করতে আপনাকে মানা করতেছে আপনার নামাজে বলে আর আমরা যে মুক্তি পূজা করি এই মুক্তি পূজা সত্য ভালো করছিলাম হয়তো তুই অনেক খারাপের কু অনেক খারাপের কত মুক্তি পূজা হবে ওনার সবাই আলোচনা বলো আমাদের বামদাকে অনুষ্ঠানের মূর্তি পূজা করতেছি এটাকে আপনার নামাজে নিষেধ করছেন যে আমাদেরকে মানল কথা ওটা ওনাকে বলছে এরাই আপনার এটা করত আল্লাহ নদী সাই বারবার তাদেরকে বুঝাইলেন এটা করো না আল্লাহর না এত বড় লাভ এই লাভ পারলো আজকে তার এত বড় কথা এটা হচ্ছে সারা সম্ভব করতে আসবে সারা সম্পর্ক করতেছি আমরা থাকতেছি এটা নিয়ে করে না টেলিভিশন যাতে করে ওরা ছাড়ে যাই যাবে আমরা যে কারণে টেলিভিশন থাকতে একই কারণে তারা ওই লাস্টায় ছাড়ে আমরা ভিতরে এত মজা থাকবে না আপনাকে আমরা এলে মিধাল প্রশ্ন হয়ে গেছে আমাদের ইবলিতে এরকম দংশন করতে না ফারমনি দেখলে হ্যাঁ এই দিল্লি তো কাঁপতে আমাদের কাঁপতেছে না আমাদের ওটাতে মজা লাগে কেন ইবলি দংশন হয়ে গেছে আল্লাহ বিবাদা তো থাকবে বাবা বুড়ার মধ্যে থাকবে গ্রেফতার নেই যদি আপনার ইমান হয়ে থাকে আমার ইমান সই হয়ে থাকে ওনা দেখলে দিন কাটতে আরম্ভ করবে করা তো আরম্ভ করবে করলে দিন হয়ে যাবে কেমন যেন মাছ পানির মধ্যে আছে একজন মুখালি যখন মসজিদে তখন তার অবস্থা এরকম হবে পানির মধ্যে দেওয়া যায় না আমাদের এই অবস্থা খটফট করতে থাকি তখন ওদের পাবে আর ভরে চাইতে পারি হ্যাঁ তার বেশি করে থাকে ঠিক আছে উত্তম পরিষদের সঙ্গে উত্তম পরিষদের সঙ্গে দেখি দিন ভালো আছে তুমি পরিষদের সঙ্গে দেখিয়ে দিবি আপনার যে গেলা করতে বলছেন তাতে বলছেন ভিতরে শক্তি নেই যে গাড়ি সাক্ষাৎ করতে থাকি কখন ছুটি হবে কখন ছুটি হবে কম বুঝল না বুঝলি না শেষ কি হলো প্রথম তিন দিন এইসব হল যে মনে হয় আকাশে আগুন উঠেছে জমি সেটা আগুন তাদের পরিবেশ এরকম হয়ে গেছে গরম আর কোথায় গেছে মৃত স্বরে আর এদের হলো কি খালি ধর প্রাথমিক অবস্থা শুরু হয়েছে তিন দিন পরে দেখল একটা ব্রাট তাদের দিকে চলে খুব খানে অবস্থা দিচ্ছে ওই দিদি বৃষ্টি শরীরে লাগলে এই তিন দিন যে কষ্ট হয়ে গেছে সব কষ্ট ধুয়ে বসে ঠান্ডা হাওয়া আসছে মেঘ আসছে আর ভিতরে দুল্লা মেঘমালা মেঘমালার আবাস তাদের উপরে শুরু হয়ে গেল অগ্নি বৃষ্টি হ্যাঁ অন্যায় এলাকাটা যখন তারা দেখল যে এটা একটা বিরাট তখন তারা কি বলা তখন কত বৃষ্টি হবে নবীন তোমাদের আগামের ভয় দেখেছিল তখন তোমরা বলেছিলে আমাকে দেখান না আমাদের তো ভেঙে দেখি বিরিয়ানির মতো লাগে পোলাও হয়তো দেখি আল্লাহ যখন তাদেরকে আগের ভয় দেখেছে তারা উল্টো করছে আগে আগে দেখি আল্লাহ তারা নদীতে চাইছিল আর আজাদের করেন না পারলে নিয়ে আসেন এটা আল্লাহ করে দেখতেছ আজাদ চাইছিল ওটা সেখানে আগুন বৃষ্টি হল পুরা কম খতম হয়ে গেল আগের কল কারণ এই ধরনের আপনার নিয়ে উঠে আগুন মৃত্যু থাকে আর থেকে আগুন বৃষ্টি করে এক টানা নাতাস করার এক টানা একটা বস্তে বসে বস্তায় দাঁড়াইছে উঠতে পারে উঠতে না সব মনে রয়েছেন আল্লাহ সেই কাটলে থাকে দেখো লাভ দিব এক বাতাস কোন গাউকে ধ্বংস করছেন দুটাইছেন এক বিকট এইভাবে এইভাবে এক এক কে এক ভাবে আল্লাহ ধ্বংস করবে আমাকে আল্লাহকে আল্লাহ আমার কে এইভাবে ধ্বংস করবে এদেরকে তলার জন্য সুদন্ত্রী এই জন্য মুসলিম ক্রিস্টার উচ্চ হঠাৎ করে এইভাবে ধর্ম হবে এইভাবে ধান হবে না কিন্তু কিছু কিছু ধ্বংস হবে পুরা কম এক ধ্বংস হাফ করে দেখা যাবে গোলা যখন ব্যাপক হয়ে যাবে তখন যে আজাব নাজেল তখন করে না ওই সবার আছে আজাব আছে কোন কারণে পানি বন্ধ করছে কোন এলাকায় কারণে বিল দেওয়ালা তাদের কষ্ট দিতে বিল দেয় তাদের কষ্ট দিতে সবাই কষ্ট যখন আসবে আল্লাহর একজন কবি ডাকিস সবাই কথা তো অনেক বছর তারপর আস খুব বলতে থাকে খুব পরে ওই ছিল ওদের পাওয়া দিয়ে একটা ডলার দিয়েছিল আল্লাহ তার নয়া আমার নতুন আপনি ওই ব্যক্তি সময় আপনার ক্যামেরায় ছিল ওই একটা ক্যামেরাই খাটেন আমি তো পুরা কাটার ক্যামেরি দিলেন আপনাকে ক্যামেরাইছে একটা পালার পুরা কাটার উপরে এখন বুঝেন আবার যখন আসবেন সবাই উপরে আর এই জন্য তারা অন্যায় অন্যায় তারা অর্থ হবে দেখোারিবারে যারা মাঠে কম দিত দেওয়ার সঙ্গে দেখে দিত দেখো বস্তি খালি খানি তাদের জমি দেবো অরেজ অরেজ তো আল্লাহ ছিল এখন কেউ আর বছর এক করতেছে না আর যা বছরের জায়গা সেটা আমার জন্য আবার আল্লাহ অবস্থা থাকবে আমরা ঠিক না করি আমাদের জন্য আন্দা বসবে যে বড় ধরনের আন্দা কথা বললে হবে না আমি তো বা নামাজ করি যা রাখি কাজ হ্যাঁ করি আবার আন্দা কোন একটা খুশি হয়েছে কোন এক জায়গায় আসছে আমি মুসলমান বোকাবাজি দেখে স্টুডেন্ট ওজন বাড়াবে লাশ কি হয়েছে মাল সব ফেরত আসছে এবং দেশ থেকে আমদানি বোকা বাজার কোন অন্ত নেই যে কারণে আমরা কি না আর একদিকে দেখা যাচ্ছে কাঁচের পুস্তির দেওয়া তাদের ব্যবস্থা খুব খুব আমাদের ঘরে ঘরে আছে দুনিয়াতে আরো বেশি দাঁড়িয়ে হয়েছে আর এখন বাপিল তো বাপিল তো ধ্বংস হয়ে যেতে হবে বাপিল তো এটা হ্যাঁ ওলা মারা লিখলে তো খার জিনিস উঠতে পারে না কিন্তু কেন একটা হকের কাঁদে ভর দিয়ে উঠতে পারে উঠতে হবে তো ওই লোকগুলো কাঠের জেন্দিগ্রির খোলাটা কিছু আসবে না এলাকাদের জেনি খোলা কুকুর খাবে সবচেয়ে নির্দিষ্ট প্রাণী বেহায়া প্রাণী এগুলো তাদের থাকা কুকুর নিয়ে ভয়ুকুর কুকুর আর এই প্রবলেমে যারা থাকে তারা কুকুর হবে কুকুর হবে আর এই সমকামিকা এগুলো এই ধরনের যাদের জীবন সম্পূর্ণ মাসেই তারা সব দিনে মাছের চেয়ে গেল তারা একটা হকের ঘরে ভর করে মাছ পাই ব্যবসা বাণিজ্য সম্পর্কে যে নীতিমালা ময়ন করেছে এই নীতিমালা গুলো রসনের উন্নত গ্রহণ করে নাই ইহা এক দুজন অধিকারী তাহারা ব্যবসার নীতিমালা আমি করেছে তারা অন্য যত অন্যায় করুক যত শুকর হোক হোক বললাম এটা জেনি তু করার শুধু তার নীতি আর কিছু নেই কিন্তু এই ক্ষেত্রে তারা একটা মাসের সত্য কথা বলবে না দোকান তারা ব্যবস্থার ক্ষেত্রে তারা একশো মাস্টের নীতির উপরে আসে এবং এটা তারা আমাদের ইসলাম এই যে ব্যবসার ক্ষেত্রে তারা আমাদের রতনের নীতিটাকে নিচ্ছে এই নীতির উপরে ভর করে তারা সারা দুনিয়া সরাই করতে তারা ব্যবসায় সারা দুনিয়াতে চালু হয়েছে আর আমরা ওই নীতিটাকে বিসর্জন আমরা বুঝছি এই ফাঁটিবাজি করতে পারলে লাভ হয় না বিমান আসিটা নেই আমরা বেড়েছি এই হল আমাদের মারি কারণ আর কাছা মার্কেট পাওয়ার কারণ বাসের উদ্বে না করার জন্য উঠতে করে রসলের বৃদ্ধিমালা ব্যবসায়িক বৃদ্ধিমালা বিশ্বকে মৃত্যুতে আল্লাহ আমাদের সকলকে এই মুক্তিটি অন্যের হা এই অধ্যায় থেকে বেঁচে থাকার কৌপিজ্ঞান করেন وآفر دعوانا حل الحمد لله و بالعالمين